বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দ নিতো শ্রী নন্দনন্দন বন্দে রয়ে গোপীজনসমূত বৃন্দন মনোভ বঞ্চাগল্পুশৃপাশেন্দ পতিং পাবুনেভ্য বৈষ্ণবেম নি বচা লং পঙ্গু লং হৈতিরকিপা তন্দে পনন্দমাধব বৃন্দে বৈ পিয়া বৈ কেসবশ কৃষ্ণভক্তিপদে দেবী সব তয় নম নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং বসী সংকি কৃষ্ণকথোপদেশ গৌরী পৈ প্রকাশনে সদানুর গুর্ভুক্তি ভক্তি প্রমদগগোদ্্য ধেয় সদা পিভবীষ্টদম তীর্থা শিব বিম ভীতাহমাদ্িপুথম বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুশি তলক্ষি ধরমীষ্ট বচসা যদগাণ্যাম মেগদিতপসি বধা বদ বন্দে মহাপুষতে চরীন্দ পল্লব নখন্দমিছা বিসুজিত গোপধু স্বদর্শি পূর্ণাগরসাগর সারমূর সারাধিকা মহী কথা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সৃয়দ্্বৈত গদাধর শিবা শিব শিবা সাদি শ্রী গৌরভক্তবৃন্দ চৈতন্য প্রভু নিত্রিয়দ্ৈত গদাধর শিবা সাদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে আম হরে হুম্বিত ভুজৌ কনকু সঙ্গীতর গমলাশামিজ ভর যুগোধর্মপালৌ বন্দে জগৎপ্রিয় করুণা ভতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে তদেব পুষোপুণ তলবর্ণ সুতা संसार से तुम भजाम भगवतो सिलो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानी जखार ए चोख दिए देख শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিছেন। যখন আমার এ চোখ দিয়ে দেখবার আর কোনো ইচ্ছা থাকবে না যখন আমার এ কান দিয়ে শুনে নেবার কোনো চেষ্টা থাকবে না যখন আমার এই মুখ দিয়ে জড় জগতের বিষয় বার্তা বলবার কোনো ইচ্ছাই থাকবে না যখন সমস্ত ইন্দ্রিয়গুলো একটা অলৌকিক একটা আবেশ গ্রহণ করবে ঠিক সেই সময় পরম সত্যবস্তু তোমার কাছে প্রকাশিত হতে চাইবে সেই সময়ে সে পরম সত্যবস্তু যেটাকে কোনো অর্থ বল লোক বল বিদ্যা বল কোনো কিছুর দ্বারা যেটাকে কিছুতেই জানা যায় না যে বস্তুটাকে জগতের যা কিছু আমার ক্ষমতা আছে সমস্ত কিছুকে অর্থ বল লোক বল বিদ্যা বল যা কিছু আছে জনবল সমস্ত কিছু যখন বাজি লাগিয়ে দি। তখনও যে তত্ত্বটাকে বিন্দুমাত্র বিন্দু বিন্দু বিসর্গ উপলব্ধি করা যায় না সেই তত্ত্বটার কাছে আমার ঐকান্তিকভাবে শরণাগত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই সেই তত্ত্বটার কাছে সমস্ত আমার ইন্দ্রিয় প্রচেষ্টা আধ্যাক্ষিক প্রচেষ্টা সমস্ত ত্যাগ করে দিয়ে একান্তভাবে তার চরণে শরণাগত হয়েছা হয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আর নেই কালকে আলোচনা করা কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে সর্ববিঘ্ন বিনাশনকারী সে ছিল ভক্তবশল নিশিদ্ধ नृसिदेवर चरण के कृपा लाभ करणपति महाराज गणपति महाराज के हमारे रणवान समस्त देवतारा जरा आब भगवान ही वैभव एते ब्रह्मरद्रदेवा जा रा आबज्ञाया कदाचन एद को अवज्ञा करा कि तत्वटा के जानवे তাদের অবজ্ঞা করা যাবেন্লব কুম্ভে দণ্ডে প্রণাম সময়ে সগনস গোবিন্দমাদি পুরুষম তমহামি এই সত্যটাকে যদি আলোচনা করি তাতে তো কোনো দোষের কিছু নেই গণপতি মহারাজকে বলা হয়েছে তিনি এই জগতের সিদ্ধিদান করে থাকেন এই জগতে যারা আধ্যাত্মিক বিচার সম্পন্ন যারা জড় নাশবান বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে রয়েছেন সেই সমস্ত ব্যাকিগণকে বঞ্চনা করবার জন্যই গণধীরাজ তাদের তার কৃপা করে থাকেন হৃদ্ধি সিদ্ধি সঙ্গে থাকে মূর্খ মানুষের দল এই সমস্ত বোঝেন না ছিল বক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রবাদ জানাচ্ছেন গণপতি মহারাজের যে সুঁটটা আছে এই সুঁটটা হল আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক আমি সব নিজে গ্রহণ করে নেব নিজে শুঁকে নিজে জেনে নেবো নিজে কানে আমি শুনেছি এই আধ্যাত্মিক যে জ্ঞান আহরণের যে ব্যবস্থা যেটার ওপর সম্পূর্ণ নির্ভর করতে গিয়ে জড়বদ্ধ জীব ধোকা কাচ্ছে কালকে কিছু আলোচনা করা হয়েছিল সেই প্রতীক হল গণপতি মহারাজের এই সুণ্ড এটা দ্বারা এই ঠিক এর দ্বারা যেমন জগতের লোক বিভিন্ন নিজের বুদ্ধি বিবেক সবকিছুর দ্বারা সবকিছু বুঝে নেবে তারা পরততত্ত্বকেও মেপে নিতে চাইছে পরপত্ত্বকেও তারা একটা মেজারমেন্ট করবার জন্য একটা ব্যবস্থা করছে ওকেও মেপে নেবে গুরু বৈষ্ণবকে মেপে নেয় সময়সুযোগ হলেই গুরু বৈষ্ণবকে মেপে নেয় কতটা লম্বা চড়া কতটা জানেন কি যারা এই ধরনের আধ্যাত্মিক বুদ্ধিকে অবলম্বন করে অপ্রাকৃত জগতে প্রবেশের চেষ্টা করছেন অনন্ত কোটি জন্মেও তারা পেরে উঠবেন না এই কথাটা সর্বাগ্রে কান খুলে জেনে নেওয়া দরকার আ তারপরই আসছে কথা সেখানে প্রথমেই বলা হয়েছিল যেটা শুরুতে ওই ঐকান্তিকভাবে শরণাগতি হয়ে যাওয়া ছাড়া অপ্রাকৃত জগতের রহস্য জানবার আমার কোনো উপায় নেই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের যে সমস্ত আলোচনা আজকে হতে চলেছে সেখানে আমরা দেখব ব্রহ্মা কিভাবে আবির্ভাব হলেন ব্রহ্মা কিভাবে নিজের পরিচয়ে এবং সমস্ত কিছু জানবার চেষ্টা করেছিলেন নিজে নিজে কিন্তু কিছুতেই জানতে পারেননি এই সমস্ত কথাগুলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু তার মধ্যে বিশেষ করে আজকে কিছু সৃষ্টির রহস্য আলোচনা দায়িত্ব পড়েছে সেইগুলো খুবই শীতল প্রাণে শ্রবণ করার বিধান আছে এখানে খুব মনোযোগ সহকারে না অনুভব করলে এইসব কথাগুলো উপলব্ধি করা যাবে না ছিল শোকদেবগু স্বামীপাত কালকে আমরা শেষ করেছিলাম যে তিনি বন্দনা করছেন সেই ভগবানকে ভগবানের সৃষ্টির বর্ণনার পূর্বে মঙ্গলাচরণ করছেন অনন্ত অদ্ভুত গুণশালী সেই জগন্নাথ জগতের নাথ হরি তার কথা বন্দনা করতে গিয়ে দু একটা শ্লোক আমি আলোচনা করেছিলাম নরপুষা ভূয়সে সদুদ্ভবস্থান নিো লীল গৃহীতক্তি তৃতীয় আন্তর্ভাপল বে যৎকীতনামসরণ যদি ক্ষণন্দন যবণম যদারহন লোকস সদ্তি কলম তুভদ্রশে নমো নমকীন যত স্মীক্ষণর্োকস সদ্ভবিধুতি কলমস তুভদ্রশে নমো ন तपस्वीन दान पराज पराजशीन मनसीन मंत्री सुमंग क्षेम निंदी दर्पण तस्म जे भगवाने थे जे भगवान कीर्तन कर ले जाके स्मरण कर ले जाके एक बार दर्शन कर ले যার বন্দন করলে পরে যার কথা বিন্দুমাত্র যদি কানে আসে শ্রবণ করলে পরে যা যদরহনম যাকে পূজা করলে পরে বন্ধনা করলে যাকে পূজা করলে পরে লোকস্ব সদ্যবিদু নৌতি কলমসম তসময়ী সুভদ্র শবসে মঙ্গল নমো নম লোকস্য সদ্যবিদনতি কলমসম লোকের এই জীবলোকে যত কলমস আছে মহারাজ हृदय दिखे एक बार निष्कपट भाव उड़े देख से कत दुर्गन्ध दूषित जिन तुम्हारे उंकी मार्च अहर निशी तुम्हें पीड़ा दिखे तुम्हें सदवस्तुर अनुसंधान करते दिना समस्त समय तुम्हारूर्व संस्कार तुम्हारे दुर्भाग्य तुम्हें विपरीत दिखे नहीं जा भगवत चरणार बिंदे अग्रसर होते दिना जे एक सूझ पाच তাও মায়ার প্রভাবেতে সেগুলোকে হারিয়ে ফেলছ আমরা কার্তিক মাসে ষষ্ঠ স্কন্ধ আলোচনা করেছিলাম অজামিলেন মতো ব্রাহ্মণ ভালো ব্রাহ্মণ সুন্দর অনাচারী নয় সে মাতার যত্ন করেন স্ত্রীর যথেষ্ট আস্থা সমস্ত কিছু সে বৈদিক নিজ নিজের জীবন পরিচালনা করছেন কোনো ভুল নেই অর্চনা করেন কিন্তু তার কী হলো মহারাজ তার পূর্ব সংস্কারের যে ভিত্তি এতটা দৃঢ় ছিল না সু সংস্কারের ভিত্তি যাতে তাকে ওই যে মায়ার একটা দর্শন করল মানুষের মধ্যে দেখবেন বেশিরভাগ মানুষের মধ্যে যারা সিদ্ধ অবস্থায় উঠে তাদের কথা আমি তুলছি না জীবের যারা ভজনও এসে তাদের কথাও আমি উল্লেখ করছি দেখবেন মনের মধ্যে কোন কোনো সময় কোনো কুৎসিত জিনিস উঁকে মার এটা চাই আবার কখনো কখনো বিবেক বলে এটা কি হচ্ছে উচিত না এরকমভাবে নিজের বিবেকের মধ্যে দ্বন্দ্ব চলে হ্যাঁ না উচিত উচিত না আমার চাই না না এটা উচিত না এরকম দ্বন্দ্ব হতে হতে যদি দেখা যায় আপনার পূর্ব সুকৃতি ভালো থাকে সেই সুক্ষৃতির বলেতে সেই সুকৃতির বলেতে দেখা যাবে যেটা মায়ার বস্তু সেটা চাওয়ার যে একটা প্রবৃত্তি সেটা হেরে যাবে দ্বন্দ্ব চলবে কিছুক্ষণ চলার পরে কিছুদিন বা কিছুক্ষণ ওটা আস্তে আস্তে উচিত নয় এটা দমে যাবে কিন্তু যথেষ্ট যদি যথেষ্ট যদি সেই সংস্কার না থাকে তালে যেটাকে বলে এথিক্যাল ক্যারেক্টার নৈতিক চরিত্র আদি যা কিছু নিয়ে আপনারা গর্ব করেন ওই লোকটা চরিত্র খুব ভালো মহারাজ কিন্তু এই সব চরিত্র বানের জলে ভেসে যাবে মহারাজ আমরা দেখেছি বানের জলে ভেসে যাবে এইসব চরিত্রের কোনো মহিমা থাকবে না আরেক কথা হল ভগবত সেবা হচ্ছে সব সর্ব ঊর্ধ্বের বিষয় সর্ব ঊর্ধ্বের বিষয় হলো ভগবত সেবা এর উপরে আর কোনো কিছু নেই ভগবানের সেবার জন্য বাহ্য দিষ্ঠিতে যদি আমি কিছু অন্যায় করেছি বলে আপনাদের মনে হয় তাতেও কিন্তু স্বাস্থ্য বলছেন কোনো অন্যায় নয় যেখানে ভগবত সেবার উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি সেই ক্রিয়াটা করেছিলাম আমার নিজের কোনো স্বার্থের জন্য করিনি সেই জন্য সেখানে কোনো আমার অপরাধের কোনো সম্ভাবনা নেই লোকের হৃদয় যত কলমশ আছে সেই ভগবানের কীর্তন কিঞ্চিত করলে স্মরণ দর্শন বন্দন, শ্রবণ অর্চন বিভিন্ন করলে সদ্য মানে সঙ্গে সঙ্গে সমস্ত যত কলমস আছে সে নাচ করে যেন নাচ করে দেন যে হরি তস্মী সুভদ্র শবসে নম নম মঙ্গলের আখ আতপস্বিন দান পারা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদহ সঙ্গলা ক্ষেমম না বিদন্তি বিনা যদর্পণম তসময়ী সুভদ্র শবসে নম নম তপস্বীরা তপস্যা করছেন দানীরা দান করছেন হ্যাঁ যশস্বী যশ লাভ করার চেষ্টা করছেন মনস্বী নমন্ত্র বিদোহ সমঙ্গলা এখানে বলছে কী তপস্বী কী দাতা কি যোগী কি যশস্বী কি মন্ত্রজ্ঞ কি সদাচারী বহুত আচরণ সম্পন্ন কিন্তু কোনো ব্যক্তি কোনোদিনই সাকসেসফুল হতে পারবেন না কৃতকার্য হতে পারবেন না যাতে নিজ কর্ম অর্পণ যদি না করেন ততক্ষণ পর্যন্ত তার কোনো মঙ্গলের রাস্তা নেই তাহলে আমাদের কি করতে হবে তসমাদ রাজন কি করবে সর্বভাবে কি করতে হবে না হৃদয়স্ত সবাম হৃদয়ের মধ্যে হৃদয়স্থ সবাম করু হিদার মধ্যে কেশবকে নিয়ে আসো সে ভগবানকে বসাও তাহলে তোমাদের সুবিধা হবে वैसदेवजी नमस्तस्मे भगवती व्यसाय अमित तेजसे ते ज्ञानमय सौम्या जन्मुखाम बुरुहावम यह सुखदेव गोस्वीजी महाराज वंदना करल भगवान अनेक वंदनार पर्यागल छो समय सब विस्तृत आलोचना होना पर द्वित स्को पंचम अध्याये सृष्टिर वर्णना शुरू हो आगे नारद जी महाराज ए ब्रह्मजी पित मह तरह से जाना चेव नमस्ते अस्तु हुत भावन তদ্বিজানি হি জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম দেবশ্রেন ভক্তিভাবে ব্রহ্মাকে বলছেন হে দেব দেব হে বধু পাবন আপনি তো সকলের অগ্রে উৎপন্ন হয়েছেন আপনাকে নমস্কার করি নমস্কার করি শ্রদ্ধা করে যার দ্বারা তত্ত্ব উপলব্ধি করা যায় তা আমাকে উপদেশ করুন আর একটা কথা আমার আশ্চর্য লাগছে আমার আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমরা সবসময় আমি ভেবেছি যে আপনি হচ্ছেন আপনি হচ্ছেন সব শেষ কথা আপনি সৃষ্টিকর্তা আপনি শেষ কথা রক্ষাকর্তা পালন কর্তা সব আপনি কিন্তু আপনাকে দেখেছি কার একটা ধ্যান করেন আপনি বসে বসে কার একটা ভজন করেন তা আমার সন্দেহ লাগলো আপনি কার করেন সে কে আপনি কি করে আপনার তত্ত্বজ্ঞান পেয়েছিলেন এ সোর্স কি এগুলো সব আমাকে দয়া করে বলা যায় কি भलो है ए आस्ते आस्ते वो ताकि विज्ञान के दान कर लो यदि जद एक भूतानी भूत ही रेवात्माय बोल आपना के विज्ञान के दान करल आपनी का आश्रय कर কার বশবর্তী হয়ে শ্রেষ্ঠ কার্য করছেন আপনার স্বরূপ কি এই সমস্তগুলো আমার মনে হয় আপনি একাকী স্বতন্ত্র নিজের শক্তি দ্বারা মায়ার ভূত সৃষ্টি করেছেন যেমন মা কষা যেমন নিজের মুখ থেকে আঠা করে এবং করে জাল বিস্তার করে জাল বিস্তার করে নিজের কার্যসিদ্ধি করে এবং কাজ হয়ে পালে হয়ে গেলে পরে ওই জালটাকে নিজেই হরণ করে আমার মনে হয় আপনি সেই আমার সেইরকমই মনে হচ্ছে কেন আপনার ব্যাপারে আমি কিছু বুঝতে পারছি না আর আপনি ছাড়া তো কাউকে দেখছিও না কোথায় কেউ তো নেই আপনি ছাড়া তোর কাউকে দেখতেও পাচ্ছি না ব্রহ্মা আস্তে আস্তে সব বলতে আরম্ভ করছেন ভগবান ব্রহ্মা ভগবানকে নমস্কার করছেন বৈচরণ অপ্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আর কি প্রথমেই বলছেন তসম নম ভগবাসী বদন্তি জগদ্গুরু তসম নম ভগবতোসুদেবহী জনময়া দুর্জয়া মাংবদন্তি জগদ্গুরু আমি সেই भगवान के भगवान के बंदना करी से भगवान के नमस्कार करी दत दुरजय मायार द्वारा दाँत दुरजय मायार द्वारा सबा गुरु मन कर सब जे भगवान मायार द्वारा सकले गुरु मन से भगवान के आगे সেই ভগবানকে আমি দন্ডবোধ করি আর তসময় গুরু আমাকে যারা বলে আমি সব আমার উপর আর কেউ নেই বিলজ্জ মান্তা তো মিথাপথি অমুহা विमोहिता बिकत मामा हमित दूर धीय जार दृष्टिपथे थे माया लज्जित है माय जार दृष्टिपथे भगवान दृष्टिपदे थे व्यादेव जख प्रथम कृपा लाभ कर सरस्वती तटे नारदी उपदेश लाभ करत्मस्थ रही चुपचाप कर हठात देखल भगवान दर्शन दिल और भगवान पेचने माय माथा नीचू को लज्जित हो तकाते भगवान पेचने माथा नीचू को पड़े रे बला आश्चर्य बेपार माया जा स्थिति पथे थे ना जहाँ नहीं जहाँ कृष्ण ताहा मायर अधिकार तेज स्थितिपथे थे लज्जा कर माय কিন্তু যারা দুর্মতি বুদ্ধিভ্রষ্ট ভগবানকে মানে না বুঝতে চায় না মায়ার দ্বারা তারা সম্পূর্ণভাবে কবলিত হয়ে রয়েছে আর তারা সেই মায়ার দ্বারা মোহিত হয়ে আমিও আমার বলে আমি আমার এই সব আমার এই যে শ্লাঘা গর্ব করতে থাকে আমি আগেও আলোচনা করেছিলাম অনেক যে পৃথিবী দেবী কখন হাসে বলে যেই সময়তে দুই রাজা পরস্পর যুদ্ধ করছে এটা আমার টেরিটরি আমার জায়গা এটা ও না আমার তাহলে হয়ে যাক যুদ্ধ কার জায়গা দেখা যাবে এই যখন দুজনে যুদ্ধ করছেন যুদ্ধ করতে একে অপরের প্রাণ নিয়ে নিচ্ছেন পৃথিবীদেবী হো হো করে হাসছেন বলে বাদ দেখো জমিটা আমার কাউর বাবার নয় সব হাত্তা বদলায় তোমার সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো তেজরিতে রাখা ছিল এত দিন তুমি আমার বলে দাবি করেছো বৃদ্ধা হয়ে গেলে পরে ছেলে পেলেরা সব নিয়ে নিল বউ মাকে দিয়ে দিল এবার অন্য লোকের হয়ে গেল সে আবার অন্য লোককে দিয়ে গেল এইভাবে দেখা যায় যে সমস্ত পৃথিবীর যত সম্পত্তি আছে পৃথিবীর শুরুতে যা ছিল আজও তাই আছে এই কথাটা যারা অত্যন্ত ধীর সম্পন্ন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন বিজ্ঞান এই কথা বলে যে সমস্ত এই ব্রহ্মাণ্ডের যে শক্তি আছে টোটাল এনার্জি অব দিস ইউনিভার্স ইজ কনস্ট্যান্স এই সমস্ত বিশ্বের সমক সম্পূর্ণ বিশ্বের এনার্জি যা আছে শক্তি এটা কিন্তু ফিক্স আছে এই জগতে যেটা পরজগতের কথা ছিল যদি এর মাত করা যাবে না কিন্তু বিজ্ঞানীরা বলেন কিন্তু এই শক্তিকে নাশ করা যায় না এটাকে এক শক্তি এক শক্তি থেকে আর শক্তিতে পরিবর্তন করা যায় এই কথাটা শক্তি ভগবানের যে মায়া শক্তি এটাও তো অনন্ত মাপা যায় না যদিও এই কথাটা ওরা মন্তব্য করেছে এটা কনস্ট্যান্ট শক্তিকে খালি পরিবর্তন করে এক শক্তি থেকে আরেক শক্তি কিন্তু শক্তিকে বিনাশ করা যায় না কথাগুলো কিরকম গুরুত্বপূর্ণ সেখানে বলছেন যে এই যে আমি আমার বলে শ্লাখা করছেন কিন্তু তারা বুঝতে পাচ্ছেন না যে আমি আমার এটাকেই বলে মায়া এটাকেই বলে মায়া এটাকে এটাকেই বলে অশরণাগতির লক্ষণ এটাকেই বলে এটাকেই বলে কাল খবিত কালের দ্বারা খবিত এটাকে বলে বলে মায়ের দ্বারা মায়ার দ্বারা অভিভূত অবস্থা তার এখানে আস্তে আস্তে সবই একমাত্র নারায়ণ ছাড়ার কিছুই নেই সব কিছুতেই নারায়ণ আদি ভগবান আদি পুরুষ হল আদি হম বাজা আমি গোবিন্দ যে যাকে বলা হয়েছে ব্রহ্মসংগীতায় ভগবান ভগবানকে ভগবানের ধামকে যা যা কিছু যে অবস্থা দেখেছেন আমরা সেটা চতুশলক্ষী ভাগবতে আলোচনা করব এই অধ্যায়তে সেখানে বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ সমস্ত কারণগুলোকে যদি ট্রেস আউট করে আমি অরিজিনাল কারণে ব্যাক ব্যাক ব্যাক পিছনে যেতে থাকি যেতে থাকি দেখবো সে আর কিছু নেই যে গোবিন্দ একা আর কিচ্ছু নেই এই যে গোবিন্দ তার থেকেই নারায়ণ এসছেন আর এই জড়জগতের যা কিছু সমস্ত কিছু সব নারায়ণ থেকে ভগবান মহাবিষ্ণু সেখান থেকে কিভাবে জগৎ উৎপত্তি হলো ইত্যাদি কথা আমি আগে কিছু আলোচনা করেছি নারায়ণ পরা বেদা দেবা নারায়ণাঙ্গ যাহা নারায়ণ পরা লোকা নারায়ণ পরামখা নারায়ণ नारायण परम तप नारायण परम ज्ञान नारायण परागति सब ही नारायण समस्त किचु नारायण नारायणी वेद देवगण नारायण जातो तो विभूति एकटू आगे लोकसम नारायण आनंद अंश स्वरूप সমস্ত যজ্ঞ নারায়ণের উদ্দেশ্যেই হয় যোগ তপস্যা জ্ঞান প্রভৃতির বল যা বলো না সব কিছুই নারায়ণ আর গতিও অন্তিমে নারায়ণ স্মৃতি অন্তিমে যদি নারায়ণ স্মৃতি না হয় তাহলে কোনো লাভ নেই বিভিন্ন বিপদে তুমি মনে করছো মূর্যবান হয়েছ পাত বলছেন আপনারা পূর্বপূর্ব সংস্কার অনুযায়ী যে যে অবস্থায় আপনাদেরকে ভগবান রেখেছেন আপনারা সে অবস্থা সন্তুষ্ট থাকুন এই কথা জানুন আপনার ওই অবস্থাটা আপনার কর্মফলে এসছে এবং ভগবান এটা অনুমোদন এটা আপনার কর্মফলে আসছে। এটাতে সন্তুষ্ট থাকুন এটাতেই আপনার সুবিধে হবে কিন্তু লোকে মানছে না বিপদ এসে গেলেই কাঁদতে থাকছে বিপদ নৈব বিপদ বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ স্মৃতি তাহলে বিপদ তুমি কাকে বলছ স্বাস্থ্য পর্যন্ত তোমার বিপদ নয় তুমি কেন কাঁদছ বলে আমার বিপদ এসছে না ওটা বিপদ নয় কুন্তিদেবী বিপদ কাকে বলে বুঝেছিলেন তুমি বুঝতে পারো বোকা। বোকা কুন্তিদেবী বুঝতে পেরেছিলেন কুন্তিদে বুঝতে পেরেছিলেন যে ভগবান আজ আমাদেরকে অপার ঐশ্বর্য দান করে এখন চলে যাচ্ছেন নিজের দ্বারকা ধামেতে রাষ্ট্রীয় যোগ্য আদি করিয়ে আমাদের একচ্ছত্র অধিপত অধি আধিপত্য দান করে সমস্ত জগতের লোকের কাছে আমাদের প্রতিষ্ঠিত করে এখন তিনি বিদায় নিচ্ছেন কিন্তু এখনই তো আসল বি আসল বিপদ শুরু হল এখন তো আসল বিপদ জগতের লোক বলবে যে এদের আর বিপদ নেই কিন্তু কুন্তিদেবী বলছেন বিপদ তো এখন শুরু হল এখনই তো আমরা ভগবানকে ভুলে যাব যত বেশি সুখের মুখ দেখবে তত বেশি তুমি ভগবানকে ভুলে যাবে এগুলো অপার করুণা ভাগবত শাস্ত্র যারাও ভাগবত শাস্ত্রের যারা কৃপা লাভ করেছেন তারা জানতে পারবেন কিভাবে ভগবান কাউকে কার অহংকারকে হরণ করে নেওয়ার জন্য তার মধ্যে থেকে তদ্ তদ্বিষ ও বিধুনমী অহম तारद अहंकार के भगवान नहीं नीन अहंकार के जो मूल कारण को जगह भगवत आध्न हनीश् शन तर धन सम्पत्ति के जापा करते चाह धन सम्पत्ति कड़े नहीं क्या धन सम्पत्ति थक आज हमारा जो धन सम्पत्ति भगवत कथा आलोचना करते আমার গীতা সংসার হয়ে যেত শিষ্য চাই দিকে গণ্ডগোল এই মঠ সামলানো ওটা সামলানো ব্যাস কিছু নেই তো মাথা নেই তো হেডেক নেই মাথা থাকলেই মাথা ব্যথা মাথাও নেই মাথা নেই সেই জন্য বলে এখানে এই যে বিষয়টা এটা চিন্তা করার বিষয় বৈভব থাকার সঙ্গে সঙ্গে সেই বৈভবের পেছনে তোমার অযাচিতভাবে কিছু সমস্যা আসবেই ইটস এ মাস্ট অযাচিতভাবে তুমি চাওনি কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু তোমার কাছে আসবে অযাচিতভাবে আসে আজকে আমার কিছু নেই তুমি মারা কি কি হবে কিছু নেই যাবে না বিরক্ত করবে না ভজনের সময় হয়ে যাবে কিন্তু প্রতিষ্ঠাকামী ব্যক্তিগণ এসব কথা বোঝেন না তার মানে এই নয় প্রচার সংস্থা চালাতে হবে না মোট চালাতে হবে নয় ঠিক যে প্রসিডিওরে যে পদ্ধতিতে ভক্তি বিনোদ ঠাকুর বহুপাত বলেছেন বহুপাত যেভাবে চালিছেন। ঠিক সেভাবে চালালে তবে সেখানে সুবিধে হবে তা নাহলে সুবিধা হবে না কালি মায়ার বৈভব বাড়তে থাকবে আর এমন কোনো ব্যক্তিত্ব নেই যে ময়া মায়াকে বৈভব জয় করেছে অনেক উপরে উঠে গেছে সে বলবে মামলা মহারাজ মঠের জিনিসগুলো তো এটা আর মায়া কেন বলছেন আর আমি তো মায়া বলতে চাইছি না কিন্তু তুমি তো তোমার ক্রিয়াকর্মে দেখাচ্ছ মায়ার ইত্যু প্রভাব তোমার উন্নতি কি করে হচ্ছে না তো কাজেই শাসক সিদ্ধান্ত করছেন বিষয়াস্ত চিত্তান কৃষ্ণাব বিষয়াসক্ত চিত্তানম কৃষ্ণা আবেশ সুদূর কৃষ্ণ আবেশ সুদূর সবাই পরম পুঁজিবাদ কেশব কোশী নয় সবাই বিনোদা নয় যে প্রভুপাদের এই অগণিত সম্পত্তি চৈতন্য মঠের এই ট্রাস্ট এটাকে যে জেনেছিলেন পূর্বাশ্রমে এখনো ঘোড়ার পিঠে করে চাবুক নিয়ে ঘুরছেন আর অন্তরে বিগলিত হচ্ছেন প্রেমেতে পারবে কেউ সবাই কি পারবে পৃথু মহারাজ হতে সবাই কি পারবে পরীক্ষিত মহারাজ হতে পারবে না সবাই বিনোদার পাক্য সম্ভব ছিল বহু পা চিন্তা করছেন কিভাবে রাধা গোবিন্দের সম্পত্তিকে আমি প্রতি মুহূর্তে রক্ষা করব কাউকে দেবো না দরকার হলে সেখানে মুসলমানদেরকে পিটিয়েছেন তিনি সেখানে তার কোনো অপরাধ হয়নি কিচ্ছু হয়নি একে বলে টেকনিক কৃষ্ণভক্ত এত চতুর তা সম্মুখে যে কোনো পরিস্থিতি আসুক সেই পরিস্থিতিতে কৃষ্ণভক্ত অনুকূল করে নেওয়ার ক্ষমতা আছে বোঝা গেল কি বল কীভাবে এটা অনুভরিভজনের অনুকূল কিন্তু বোকা লোকগুলো বদ্ধজীবী গুলো জানে না আর তাই জন্য ট্র্যাফ ওই ফাঁদে পড়ে যায় বদ্ধজীবের সঙ্গে মুক্তকূলের মুক্তকুল যে সমস্ত আমাদের নিত্য জগতের যা মহাপুরুষ তাদের সঙ্গে তুলনা করা যাবে। এদের পক্ষে এটা ফাঁদ হয়ে যাবে এর মধ্যে ডুবে যাবে পারবে না বেরোতে সবাই পরম পুজোবাদ হয়গির ব্রহ্মচারী নয় সেই সময়ের সময়েতে প্রভুপাদের লক্ষ্মী ছিলেন একমাত্র সেই ছিল হয় ব্রহ্মচারী এবং হচ্ছে ছিল কে গোস্বামী মহারাজ প্রভুপাদের লক্ষ্মী দুজন কিন্তু বিন্দুমাত্র অভিমান ছিল না তাদের এক বিন্দু অভিমান ছিল না তারা কিন্তু সমস্ত চৈতন্য মঠের জন্য সব কিছু দিন রাত পরিশ্রম করছে কিন্তু এগুলো নকল করা যাবে না এখানে বলছেন যে তাহলে কিভাবে এই মায়া এই জগৎ সৃষ্টি হল সেই কথা বলতে গিয়ে এবার ব্রহ্মা এবার বলছেন না যখন বললেন তখন ব্রহ্মা এসবের উত্তর দিচ্ছেন কাল কর্ম সভা বঞ্চমায় মায়ায়া সয়া আত্মন যদৃচ্ছয়া প্রাপ্তম বহু বভুহুর উরু পা বলছেন এই যে সত্যমস গুণসর্গ নির গৃহীত মায়ো কার্যকার কর্তৃত্বে দ্রব্য জ্ঞান ক্রিয়াশ্রিয়া বদনন্ত নিত্য মুক্ত মাইন পুরুষ তিনি ভগবানের কথা যে ভগবানের সৃষ্টির কথা আমি আলোচনা করতে বসেছি সেই ভগবান কিন্তু মায়া জগতের মধ্যে আবদ্ধ নন তিনি তিনি নির্গুণ হলেও সৃষ্টির আর পলে পলয়ের নিমিত্ত মায়া দ্বারা তিনি কি করেছেন শত রজতম তিনটি গুণ গ্রহণ করে থাকেন এগুলো তাকে স্পর্শ করে না কিন্তু এগুলো তার যে মায়া জগতের ক্রিয়াকর্ম প্রবর্তন করবেন মায়া জগৎ মায়া জগতে যে এই যে क्रिया कर्मस प्रवर्तन करबें ये सब प्रधान सहाय द्रव्य ज्ञान क्रिया तीनटे एक संगे जुगपद ना थे जड़जगत सृष्टि होना बोझा गया द्रव्य ज्ञान क्रिया सूजुद्रव्य ज्ञान थकल क्रिया जो ना थे ते ऐप्लीकेशन है प्रयोगता सम्भव है ना से बोलें द्रव्य ज्ञान क्रिया अर्थात पंचभूत था দেবতা আর ইন্দ্রিয়গণের ইন্দ্রিয়ের কারণস্বরূপ তিনটি গুণ আর মায়াতীত নিত্যমুক্ত পুরুষকে কার্যকারণ ও কর্তৃত্ব বিষয়ে মায়ালিপ্ত করিয়া বলছেন কার্য আর কর্তৃত্ব বিষয়ে মায়ায় লিপ্ত করিয়া বদ্ধ করে পুরুষকে মানে এই জগতের যে জগতের যত জীব আছে পরম পুরুষকে বলা হচ্ছে এই জগতের জীবকে এগুলো সব বন্ধনের মধ্যে ফেলে দেয় এই যে এই যে ফ্যালাসিটা এটা তারা বুঝতে পারে না यहाँ चमत्कारा तुझे पर भगवान और मायार अधीन एक बोल कर्म स्वभा माय सया आत्मन जदृाया प्राप्तम बभूभू प्रभुभूसु उपादे मायार अधीश्वर यह भगवान विविध रूप धारण करते इच्छा कर लगवान उपनिषदे से कोहम बहु स्वम श्वेत सर उपनिषदे एक आहू हईबी एक आहू हब भगवान एटा इच्छु हल जो कि थके महालय से क्यों थम भगवान थकें আর সেই সময়তে সময় যেটাকে জড়ো সময় বলা হয় যেটাকে বলা হয় জড়ো সময় জড়ো কাল যে বিচার করা হয় সেটাও থাকে না জড়ো কাল যে টাইম দেখা হয় এই সময় বলে কিছু থাকে না সময় অনুপস্থিতি সেটা আমি আলোচনা প্রসঙ্গে আগে বলেছিলাম কেউ যদি ভুলে গিয়ে থাকে মনে নেই সেখানে বলা হয়েছিল জয় জয় গুনা। तमसी यद आत्मा समवरुद्ध समस्त भग तमसीद आत्माना समवरुद्ध समस्त भग समस्त भगवान हक्ति ऐश्वर्य वैभव कल है बोला भगवान भगवान समस्त ऐश्वर्य ऐश्वर्स् समग्रस् बीजस्व जशश्रीय জ্ঞান ও বৈরাগ্য শৈব সড়ৈতি ভগৈতি এটি তো বলা হয়েছিল কালকে সমস্ত যা কিছু আছে যেটা তোমার মাথায় আসতে পারে না অনন্ত বৈভব যা কিছু সমস্ত এগুলো ভগবানের একচেটিয়া অধিকার আমি কথা গোবর্ধন লীলার দিনেতে কার্তিক মাসে বলেছিলাম যখনই তুমি নিজেকে ভগবানের সঙ্গে কম্পিটিটার বলে মনে করো ভগবান এতগুলো লীলা ভগবান এতগুলো রূপ রস গন্ধ গন্ধস্পর্শ লুটে নিচ্ছে আমি একটু নিলে কি দোষ আছে মুসাই। যখন এরকম বুদ্ধি চলে এলো তখনই তুমি মরলে গলা টিপে তোমাকে মেরে ফেলবে ভগবানকে যারা কম্পিটিটার ভেবে ভগবানের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে চাইছে তারা বিপদগ্রস্ত হচ্ছে তারা জানতে পারছে না ভগবানের একচেটিয়া অধিকার এবং ভগবান এগুলো ভোগ করেন না एगलो थे मन बद्धजीव मने बोध है भगवान भोग कर दोष हल कद्धजीवे भोग शरीर देवी एट प्रथम भूल बद्धजीव के भोग कर जर जगत शब्द स्पर्श रूपरस गंध किचू इच्छा मत लुटेपुटे नई तुम्हें शरीर देवी शरीर देव हो एक मात्र भगवत भजन करार्ज এটাকেও মেনে নিতে পাচ্ছেন না এই জন্য বলছেন ভগবান যখন এক অহম বহু স্বাম এক আমি বহু হব বলে করলেন তখনই ব্রহ্মসঙ্গীতা বলা আছে যস্যৈক নিশ্চে তো কাল মথাবলম্ব জীবন্তী লোম বিজা জগদন্দনাথা বিষ্ণুর মহান ইহ কলা বিশেষ গোবিন্দম আদি পুরুষম তমহম ভাজামি এই গোবিন্দকে আমি ভজনা করি जार निशासर संगे अन ब्रह्मांड प्रकाशित है जा के गीता भगवान स्वीकार करी मायधक्षेण प्रकृति सुएते चरा चरम प्रिन्सिपाल शिपेर अद्यक्षतक्षत प्रकृति सुयते चरा चरम हमें यो एक, एक विस्तृत भावे आलोचना करब कि सृष्टि हल मायार अधश से भगवान की करें विविध रूप धारण करते इच्छे कर आत्मायर द्वारा कि करें जदृच्छा क्रमे प्राप्त कल अदृष्ट प्रकृति आश्रय काल अदृष्ट प्रकृति तीनटे फैक्टर काल अदृष्ट प्रकृति भगवान कले जख अधिष्ठित हन कलो तो भगवान कल कदा देखे কাল ভগবানের থেকে কালেতে যখন অধিষ্ঠিত হচ্ছেন ভগবান তার থেকেই গুণের বিভাগ জন্মে যখন সৃষ্টি বলে কিছু থাকে না মাইন্ড খুব শান্ত মনে সুন্দর যখন সৃষ্টি বলে কিছু থাকে না তখন সেটাকে বলে প্রকৃতির সাম্য সাম্য অবস্থা রয়েছে সেই অবরুদ্ধ করে ভগবান রেখে দিয়েছে অর্থাৎ বলা হয়েছে শত রোজ শত রজ তম গুণের যে ব্যালেন্স অবস্থা একেবারে ব্যালেন্স অবস্থা এটাকে বলে হচ্ছে একেবারে একেবারে নিষ্ক্রিয় অবস্থা বোঝা গেল কী বলল শতরজ তিন গুণের বৈষম্য যখনই হবে তখনই কিন্তু খবিত হবে এক গুণ আরেক গুণকে ডোমিনেট করে আরেক গুণ প্রাধান্য বিস্তার করে বোঝা গেল কী বললো এটা হচ্ছে জড়ো গুণে সাগর সংসার সন্ধু উত্তরণে হিদযম যদি সার সংকীনমৃত রসে রে মন বিধিণে যদি চিত চরণে কুতা কুতা বলে কোন সমুদ্র রয়েছে সংসার সমুদ্র বলে কোথায় সমুদ্র এটা জলের সমুদ্র তো অনেক দূরে আছে হ্যাঁ এটা না বৈজ্ঞানিকরা বলছেন ওটা জলের সমুদ্র আর তুমি গ্যাসি আস তুমি গ্যাসের সমুদ্রে রয়েছো গ্যাসের সমুদ্রে নেই বায়বীয় সমুদ্র নয় না আর যদি আমরা এই ভাষায় যে বলছি এটা কিসের সমুদ্র ত্রিগুণের সমুদ্র বলো বেজে গেল বৈজ্ঞানিকরা বলছে এটা বায়ু সমুদ্র তুমি বায়ু সমুদ্রে রয়েছে। ঠিকই তো বায়ু আছে না বায়ু সমুদ্রে রয়েছে। কিন্তু আমরা যে ভাষাটা বলতি চাইছি সেটা এইটুকু নয় আমরা বলতে চাইছি তুমি শত রজ তমগুণের সমুদ্রে রয়েছ সবসময় ঢেউ উঠছে ঢেউ ওঠার ফলে তো তোমাকে ধাক্কা মারছে এখুনি পাশের বন্ধুটা তোমাকে ধাক্কা দিল রজগুণের ধাক্কা তোমার সঙ্গে সঙ্গে তমগুণ বেড়ে গেল ও রজগুণের ধাক্কা দিয়ে কিছু একটা এমন বলেছে ও মেন্টালি লেগে গেছে সঙ্গে সঙ্গে তার তমগুণের উদ্ভত হয়েছে তো ওর ওর এটাকেই বলছে তিগুণের সমুদ্রে ঢেউ চলছে যেটা থেকে রেহাই পাওয়ার জন্য দ্বিতীয় কোন রাস্তা নাই যেটা থেকে রেহাই পাওয়ার জন্য শ্রী চৈতন্য যে প্রথম শ্লোক বলেছিলেন বিজয়ী শ্রীকৃষ্ণ সংকীর এটা হচ্ছে আসল কথা চারিদিকে কিন্তু দাবাগ্নি জ্বলছে চারিদিকে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ত্রিগুণের একটা খাজানা ভাণ্ডার আর তাকে একটু টোকা মারবে ব্যাস গুণগুলো সব ছলকে পড়বে ঢেউ যেমন আসে আছড়ে পড়ে দেখেছ সমুদ্রে ঢেউ আঁচড়ে পড়ে এরকম তোমার গুণগুলো তোমাকে আঁচড়ে ফেলছে ফেলে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না শান্ত কখন হয় যে যখন নিষ্কাম হয় তখন সে শান্ত নির্বিকার হতে পারে নিষ্কাম ব্যক্তি ছাড়া কেউ শান্ত হতে পারে না সে অনেকে শান্ত হওয়ার অভিনয় করে কিন্তু শান্ত হতে পারে না তাহলে এখানে বলছেন ভগবান কালে অধিষ্ঠিত হলে পরে সে কাল থেকে এখন গুণের বিভাগ জন্মে আতা তা শতরজ ব্যালেন্স ডিস্টার্ব হলো শতরজতম গুণের ব্যালেন্সটা ভেঙে গেল এবার খবিত হলো শতরজ গুম যখনই ক্ষোভিত হলো তখন সমুদ্রে ঢেউ উঠছে আস্তে আস্তে আরাম উঠালে উঠছে সমদায় হয়ে যায় তার সৃষ্টি করবার পূর্বে যে উন্মুখিতা এই তিনটে গুণের যখনই ডিস যখনই ব্যালেন্স অবস্থা বিঘ্নিত হল তখন সৃষ্টির উন্মুখতা আসছে আর উন্মুখতা যখনই আসে ভগবানের অধিষ্ঠান বসে প্রকৃতি সেটাও তো নিত্য ভগবানে আছে তো কিছু দেখা দেয় না সমরুদ্ধ সমস্ত ভগ ভগবান যখন সয়ন কারণ যে সয়ন করেন সমস্ত কিছুকে নিজের মধ্যে নিয়ে নিয়ে शयन करें ता जाए ना एक भगवान छो नहीं अद्वित भगवान छाउ नहीं अवस्था सृष्टि नहीं किम्रम आगवान बोल कवस्था तिगुणे साम्य भेगे गल सेवन एब सृष्टिर उन्मुखता आसबार पर ही तक भगवान अधिष्ठने प्रकृति तक रूपान्तर आय আর তখনই জীব জীব জীব অদৃষ্ট রূপ মহত্তত্ত্ব জন্মায় জীবের অদৃষ্ট রূপ মহত্তত্ত্ব যেটা কি ভগবান গীতাতে এসেই জানিয়েছেন মায়াধক্ষেন আর প্রকৃতি সুয়াতি চরাচরম চৈতন্য চৈতন্যিত ব্যাখ্যা করছেন যদিও এরা ভগবানের মায়া সৃষ্টিতে তিনটে পুরুষ অবতার আছে ভগবানের কারণ অনবসায়ী গর্ভদ আর ক্ষেরোদসাই চৈতন্য চৈতন্য বলছেন যদিও ভগবানের লীলা যদিও ভগবানের সৃষ্টিকার্যে যদিও ভগবানের সৃষ্টিকার্যে এই তিন পুরুষ অবতার সহায়তা করেন অবশ্যই তারা সহায়তা না হচ্ছে না কিন্তু হলেও তারা সবাই কিন্তু তুরীয় মায়াপার কিন্তু তথাপি এখানে বলছেন যে যখন মহাবিষ্ণু এরকমভাবে দৃষ্টিপাত করেন এরকম ইক্ষণ ইক্ষণ কর্তা ইক্ষণ করার সঙ্গে সঙ্গে ওই যে ভগবানের দৃষ্টি ওই যে দৃষ্টির মাধ্যমে ওই যে পূর্বকল্পে যেরকম যে সংস্কারে ছিল ধ্বংস মহা মহাপ্রলয় তো সব নিশ্চেষ্ট হয়ে রয়েছে জীবের অদৃষ্টগুলো নিয়ে সব নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছে এখন সৃষ্টি নেই আবার যখন সৃষ্টি হবে পূর্বে যে অদৃষ্ট নিয়ে জীবগুলোকে সব প্রকৃতির গর্ভেতে আধান করে দিল বোঝা গেল কী কর ঠিক যেমনভাবে জড়জগতে মা সন্তান প্রসব করে পূর্বে সেরকমভাবে জীব এই বীর্য আধান করল ভগবান বিষ্ণু করার সঙ্গে সঙ্গে জীবগণ অনন্ত জীবগণ অনন্ত জীবগণ অসংখ্য গনা যাবে না তারা সব এই ভগবানের দৃষ্টি যখনই করলে মায়ার গর্ভ হল মায়ের গর্ভে গিয়ে পড়লো এবার সেখানে ম্যাচুরিটি হচ্ছে হয়ে তাদের পূর্বে পূর্বে যে সংস্কার ছিল সেই সংস্কার অনুযায়ী সৃষ্টির যখন অনুকূল অবস্থা হলো সেই সময়তে এবার প্রকৃতি দেবী তাদের এক একটা জনি দিয়ে দিচ্ছে বোঝা গেল এক একটা জন্ম দিয়ে দিচ্ছে এক এক একজনের সংস্কার এক একটা জন্ম হচ্ছে কিছু করার নেই কাউ দি কাউর বনমানুষ হচ্ছে কেউ মানুষ হচ্ছে কেউ বাঘ হচ্ছে ভল্লুক হচ্ছে জানুয়ার হচ্ছে জলজ জলজপানি হচ্ছে কালকে বলা হয়েছিল জলযান অবলক্ষাণী বিংশ লক্ষী পক্ষী নাম দশ লক্ষ কম ক্রেমায় রুদ্র সংখ্যকা ত্রিংশ লক্ষ আনি আর চতুর লক্ষ আনি মাড়বাহ পদ্মপুরাণে বলছে এইভাবে চুরাশি লক্ষ তোমার এই যে স্পিসিস জনি তোমাকে ভরণ করো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা কিছু ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান অনন্ত অনন্ত্রাণ্ডদের চীনা জাপানি জঙ্গলি মানুষ কোথায় সেই রয়েছে সে সমস্ত বরফের জায়গায় সব সব জঙ্গলি জানোয়ারের মতো মানুষ সব রয়েছে কদা আচিত তোমার এই ভারতবর্ষে জন্ম হয়েছে মূর্খ এই ভারতবর্ষে জন্ম হয়েছে ভারতবর্ষে জন্ম হয় চারটেখিনি কথা না কর্মক্ষেত্র বলে যেই ওই জায়গা থাকে একমাত্র কর্মক্ষেত্র মানে কথাটা মানে বুঝলাম পুরো পৃথিবীতে কর্মক্ষেত্র বলে একটাই জায়গা আছে এটা ভারতবর্ষ মানে বুঝলাম না কথাটা মানে কি বলে কে বোঝাবে মানে ওই জন্য বলছে কর্মক্ষেত্র কেন কর্মক্ষেত্রে এই কারণে বলছেন যে বেদের বেদের যে অনুগত কর্ম বেদের অনুমোদিত যে কর্ম এটা একমাত্র এখানে করার এখানে করার পসিবিলিটি আছে এখানে বেদ বিভাগ অনুযায়ী জীবনযাত্রা চলে বোঝা গেল বাকি দেশগুলো ম্লেচ্ছ দেশ বোঝা গেলো কী বললাম কোনো দেশে হবে না একমাত্র একটা ভারতবর্ষ এখানে তুমি কি করতে পারবে এখানে বেদের বিভাগ অনুযায়ী নিয়ম জীবনযাত্রা চলবে এখানেই তুমি কর্ম করতে পারবে কর্ম কর্ম অকর্ম বিকর্ম এগুলো সব বিভাগ এগুলো তো আমি গীতা পাঠ করতে গিয়ে বলেছিলাম অনেক আগে আট ন মাস আগে এখানেই আলোচনা করেছিলাম কিছুদিন তাইলে সেখানে বলা হচ্ছে যে একমাত্র এই কর্মক্ষেত্র এই ভারতবর্ষই তাহলে জীবের অদৃষ্ট রূপ মহাতত্ত্ব জন্মালো মহাতত্ত্ব জন্মালো আর মহাতত্ত্ব জন্মাবার পরেতে কি হল মানা মহাতত্ব জন্মবার পরেতে এবার আস্তে আস্তে সৃষ্টির উন্মুখতা আরও বাড়ছে বলছেন কি না রজ সত্যগুণের দ্বারা বর্ধিত হয়ে মহাতত্ত্ব বিকারপ্রাপ্ত হচ্ছে মহত্তত্ত্ব যখন বিকারপ্রাপ্ত হল তখন কী হল তখন সেখান থেকে জ্ঞান ও ক্রিয়াস্বরূপ তমপ্রধান এক তত্ত্ব প্রকাশ তার নাম অহংকার এই অহংততত্ত্ব ছাড়া সৃষ্টি হয় না অহংত্ব ছাড়া সৃষ্টি হয় না আমরা যখন দেখো অনুলোম বিলোম এটা যখন অনুলোম বিলোম বোঝাচ্ছি কি বলা বোঝে না বলছে এখন তোমাকে সোজাসুজি পদ্ধতিতে বলা হয়েছে কি করে আস্তে আস্তে আস্তে আস্তে সৃষ্টিটা হচ্ছে ক্রম প্রসিডিও আর যখন ধ্বংস হবে তখন হচ্ছে উল্টো বোঝা গেল কী বল তখন ঠিক ওইখান থেকে আস্তে আস্তে সাবমার্জ হতে থাকবে বোঝা গেলো না কথাটা এখানে সৃষ্টিটা আস্তে আস্তে বিকাশ হচ্ছে এই রুটকজ এটা রুটকজ থেকে এভাবে আস্তে আস্তে পরিণতি লাভ করছে আর যখন ধ্বংস হয়ে যাবে যখন কিছু থাকবে না তখন ঠিক বিপরীত পদ্ধতি তখন ঠিক ওই বিপরীত পদ্ধতিতে ওই পদ্ধতি থেকে পরের পদ্ধতিতে আসবে পরের পদ্ধতি থেকে তারপরের পদ্ধতিতে এইভাবে আস্তে আস্তে একটা কারণ আর একটা কারণের সঙ্গে সাবমার্চ করবে করতে করতে লাস্টে এসে সব একেবারে ভগবান এ মিলে যাবে বোঝা গেল কি হয়ে তাহলে অহং তত্ত্ব না হলে পরে সৃষ্টি হবে না অহং তত্ত্ব না হলে সৃষ্টি হবে না অহং তত্ত্ব না হলে কিছু হবে না আচ্ছা কিছু হবে না ভক্তি হবে না বলে অহং তত্ত্ব হতে গেলেও সেখানে যে সেখানে যে এখানে যে তমগুণের অহংকার ওখানে একটা থাকবে যে আমার ভগবান ভগবান আমার এটা একটা অহংকার নয় শুদ্ধ সাত্বিক এটা বোঝা যাবে না এটা অপ্রাগেদের জগতে রাধারানী বলছেন আমার কৃষ্ণ সবার কাছে চলে যাবে সবার সঙ্গে এক সঙ্গে থাকবে কেন দিলা হচ্ছে। গুলো সব বিস্তৃতভাবে বুঝতে হয় কারণগুলো কি। তাহলে সেখানে এবার জানানো হচ্ছে যে রজ সত্যগুণের দ্বারা বর্জিত হয়ে মহাতত্বের বিকারপ্রাপ্ত হল আ তখন সেখান থেকে द्रव्य ज्ञान क्रिया द्रव्य ज्ञान और क्रिया शक्ति विकास ना किम प्रधान एक तत्व प्रकाश हल अहंत आस्ते आस्ते कम होता है अहंकार तत्व बिकार भव धारण करल ये अहंकत्व बिकार धारण कर सत्विकी राजस्विकी एवं तमसिक भाव यह तीन टी भागे विभक्त है और सत्विक अहंकार এটা থেকে দেবতাগণ আবির্ভাব হয় আধিকারিক দেবতা তারাও কিন্তু মহাপ্রলায় কেউ থাকবে না সব চলে যাবে কেউ থাকবে না তাহলে সাত্বিক অহংকার যেটা হল সেরা থেকে তোমার আধিকারিক দেবতা রাজস্বিক অহংকার তো ইন্দ্রিয় সমূহ আর ইন্দ্রিয় সমূহ হচ্ছে হ্যাঁ আর তামসিক যে অহংকার এটা থেকে পঞ্চভূত এবং তন্মাত্র ইত্যাদি আস্তে আস্তে কিভাবে হচ্ছে সেটা আবার আস্তে আস্তে বলা হচ্ছে বোঝা গেলো না কি কথা হল। যে অহং তত্ত্বটা জানালো যে মহত্তত্ত্ব থেকে আস্তে আস্তে বিকারপ্রাপ্ত হলো সেটা অহং তত্ত্ব হলো সেই অহং তত্ত্বটা থেকে বিকৃতভাব ধারণ করে সাত্বিক রাজস্ব এবং তামসিক অহংকার হয়ে গেল আর সাত্বিক অহংকার থেকে সেখান থেকে আধিকারিক দেবতা উৎপন্ন হলো রাজস্বিক অহংকার থেকে ইন্দ্রিয় যে সমস্ত বিষয়গুলো সব উৎপন্ন হলো আর তামসিক অহংকার থেকে সেখানে পঞ্চভূত তন্মত্র ইত্যাদি সব উৎপন্ন হতে এবার বলছেন পঞ্চভূতের উৎপত্তি কীভাবে হলো এবং পঞ্চভূত কীভাবে সর্বভূতের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে রয়েছে এইগুলো আশ্চর্য বিষয় এখানে বলছেন তামস ভূতাদির বিকার হলে আকাশ উৎপন্ন হলো যেটাকে তামস বিকার বলা হলো যে তামস বিকার থেকে আস্তে আস্তে পঞ্চভূতের উৎপত্তির কথা এখন বলা হচ্ছে সেখানে বলছেন তামসিক এই যে বিকারটা তামসিক অহংকার এই তামসিক তামস ভূতাদির বিকার হলে পরে সেখান থেকে আকাশ উৎপন্ন হয় আর শব্দ হলো শব্দ আকাশের সূক্ষ্মরূপ শব্দ হচ্ছে আকাশের সূক্ষ্মরূপ সেই জন্য আকাশ যখন হল তার মধ্যে শব্দ আকাশের সূক্ষরূপ হল অসাধারণ ধর্ম এবং গুণস্বরূপে এই শব্দ এবং এই শব্দ সৃষ্টিকার যে বিশাল একটা ভাইটাল ভূমিকা আমরা দেখতে পাব ওইখানে এবং দৃশ্য ওইখানে বলছেন এইভাবে হওয়ার পরেতে যেমন শব্দ ছাড়া কিন্তু কোনো কিছু আদান প্রদান করা যাবে না জগতে যত জ্ঞানের যে জ্ঞানের যে এক্সচেঞ্জ হয়েছে জড়জগতের যত জ্ঞান লাভ করেছে সেটা কি শব্দ ছাড়া কেউ লাভ করেছে শব্দের বিনিময়ে তো হয়েছে শব্দ ছাড়া কোনো বিষয়বস্তুর জ্ঞান কেউ লাভ করতে পারেনি পেরেছে কি জড় জগতে যখন শিক্ষা প্রথম লাভ করেছ তখন তোমাকে আস্তে আস্তে যখন জন্মেছিলে তখন থেকে তুমি বিসনায় পড়েছিলে তখন থেকে মা বা যারা গুরুজন আছেন তুমি কিছু বোঝো না সবই জন্মেছ তখন এরম করলে পরে যেখান থেকে শব্দ আসছে এরম ভাই দেখে না বাচ্চা তালে দেখো ওইটুকু বাচ্চা সে পর্যন্ত সাউন্ডকে ফলো করছে মাইন্ড ইটা আমি কি বলতে চাইছি শব্দকে সবাই অনুসরণ করছে এই বাচ্চা শিশু ইনোসেন্ট ইনোসেন্ট অবস্থার জন্য তার কোনো এ নেই তার ওই অবস্থাতেও কিন্তু শব্দের প্রতি সংবেদনশীলতা সেন্সিটিভিটি দেখা যাচ্ছে তাহলে শব্দ প্রধান ভূমিকা তারপর যখন তুমি বড়ো হয়েছিলে তখন যখন তোমাকে পণ্ডিতকে ডেকে নিয়েছে পিতা যখন তো হাত করিয়ে দিয়েছিল তখন বল এটা অ এটা ক বলেছিল তখন সেখানে অক্ষরের অভিজ্ঞানতা হয়েছিল অক্ষ দুই অক্ষর সংযুক্ত হয়ে কীভাবে মানে অর্থবহুল কোন শব্দ তৈরি হয় সেগুলোর অভিজ্ঞানতা হয়েছিল যুক্ত অক্ষরের অভিজ্ঞতা হয়েছিল আস্তে আস্তে তুমি শিক্ষাগত যোগ্যতা লাভ করলে যা কিছু শিক্ষাগত গোদা লাভ করেছ সব কিছুই শব্দের মাধ্যমে আজ যদি চাকরি করো সেটাও তোমার ওপরে যে বস আছে তার যে সাউন্ড সেই যে সেই যে সেখানে যে ডেলিগেশন অব অথরিটি সেই যে তার কর্তৃত্বকে তোমার কাছে ট্রান্সলেট করছে মিস্টার মুখার্জি এটা করুন তোমাকে সেই অনুবাদে করতে বাধ্য হচ্ছ তাহলে দেখা যাবে শব্দ কোন জায়গায় কর্তৃত্ব করছে না বলো দেখি সংসারিক ভূমিকা থেকে আরম্ভ করে কোন জায়গায় শব্দ প্রভাব বিস্তার করছে না আমার একটা জায়গা দেখিয়ে দাও সমস্ত জায়গায় শব্দ প্রভাব বিস্তার করে জড়োজগতের যা কিছু তাহলে এখানে হচ্ছে এই দৃশ্যমান জগতে তাহলে আকাশ এবার যখন বিকৃত হল তা থেকে বায়ুর উৎপত্তি হবে বায়ুর উৎপত্তি আর বায়ু উৎপত্তি হলে যেহেতু আকাশ থেকে আকাশের গুণ শব্দ তাহলে বায়ুর মধ্যে শব্দ তো থাকবেই স হবে না শব্দ থাকবে এগুলো সব ইন্টার রিলেটেড একটা অপরের সঙ্গে আকাশ বিকৃত হলে তা থেকে বায়ুর উৎপত্তি হয়ে গেল আর যা বায়ুর উৎপত্তি হলো স্পর্শ বায়ুর গুণ হল বায়ুর গুণ তো স্পর্শ আর কারণ বলে আকাশের সই সম্বন্ধ থাকা আর আকাশের শব্দকেও ধারণ করে থাকে শব্দকেও ধারণ করে যেহেতু রুট কস মূল কারণেতে শব্দ বলে জিনিস জিনিসটা ছিল আকাশের গুণ শব্দ সেহেতু সেটা বিকারপ্রাপ্ত হলো বটে হয়ে এ বায়ু হলো বায়ুস্পর্শ বায়ুর গুণ হলো কিন্তু শব্দ কিন্তু তার মধ্যে রয়ে গেল মানে পরপর যে ভূতের উৎপত্তি হচ্ছে সেটা চৈতন্য মহাপ্রুষ সনাতন শিক্ষায় বলবেন এর আকাশের গুণ যেন পরভূতে আকাশের গুণের পর পর ভূত উৎপন্ন হচ্ছে সেখানে যে সেখানে বলছেন এবার বায়ু বিকৃত হলে তা থেকে তেজ উৎপন্ন হলো রূপ হচ্ছে তেজের গুণ তেজমানি তো রূপ কোনো একটা তেজ থাকলে তেজময় বস্তু তার একটা রূপ আছে না অগ্নি যখন জলে তার ওই রূপটা দেখেই তো পতঙ্গ তার প্রতি ছটে ছোটে গিয়ে সেই রূপটা দেখে লাল সেখানে ঝাঁপ দেয় তারপর সেখানে মরে তাহলে সেখানে বলছেন বায়ু বিকৃত হলে এবার বায়ু সৃষ্টি হল যেটা বললাম আকাশ হলো আকাশ বিকারপ্রাপ্ত হলো সেখানে আকাশের শব্দ আকাশের গুণ হলো শব্দ আকাশ বিকারপ্রাপ্ত হয়ে হইল কে হল বায়ু এখানে বলল হ্যাঁ বায়ুর গুণ হলো স্পর্শ গুণ রয়েছে এবার বায়ু বিকারপ্রাপ্ত হলো হয়ে তা থেকে তেজ জন্ময় আর রূপ হচ্ছে তেজের গুণ তেজময় বস্তু অথচ রূপ নেই তা কী করে আছে কোনো হয় তাহলে কারণে সম্বন্ধ থাকায় তেজে আকাশের ধর্ম থাকবে থাকবে তো স্পর্শ ধর্ম শব্দ এগুলো সব থাকছে বায়ুর গুণটাও থাকছে যেহেতু মূল কারণ থেকে বায়ু বিকারপ্রাপ্ত তো মূল যে বস্তু তার কারণ তো সেখানে থাকবে এইভাবে আস্তে আস্তে তেজ তেজ তেজ যখন তেজ তেজ যখন বিকারপ্রাপ্ত হচ্ছে তেজ যখন বিকারপ্রাপ্ত হয়েছে তখন তার থেকে রস জল উৎপন্ন হল জল রস রস হচ্ছে জলে স্বাভাবিক গুণ জল উৎপন্ন রস জলে স্বাভাবিক গুণ কার্যকরণ সম্বন্ধ আছে বলে জলে বায়ু বায়ুর ধর্ম স্পর্শ তেজের ধর্ম রূপ আকাশের ধর্ম শব্দ সব এর মধ্যে থাকবে জলের মধ্যে আকাশের গুণ যেন পর ভূতে পরের ভূতগুলো যে তৈরি হচ্ছে তার মধ্যে পূর্বের যে ভূতগুলো যে রুটকসগুলো সেগুলো সব অনুপ্রবিষ্ট হয়ে রয়ে যাচ্ছে এইভাবে দেখা যায় জল যখন বিকৃত হলো তা থেকে পৃথিবী উৎপন্ন হল পৃথিবীর গুণ হচ্ছে গন্ধ তাহলে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে গন্ধ থাকল গন্ধ পৃথিবীর স্বাভাবিক ধর্ম পৃথিবীতে পৃথিবীতে বা জল জলের ধর্ম জল তেজ বায়ু আকাশ কারণতা কার্যকারণ সম্বন্ধ থাকায় বর্তমানতায় শব্দ স্পর্শ রূপ ও রসের আশ্রয় সব থাকলো থাকলো কি না পরপর বুধগুলো উৎপত্তি হয়েছে তার মধ্যে আগের গুণগুলো সব রয়ে যাচ্ছে তাহলে সাত্বিক অহংকারের বিকাশ থেকে মন চন্দ্র সব এবার আধিকারিক দেবতা বায়ু সূর্য বরুণ অশ্বিনী কুমার দ্বয় ইন্দ্র হ্যাঁ অগ্নি মিত্র প্রজাপতি সব অধিষ্ঠাত্রী দেবতাগুলো সেই অধিষ্ঠাত্রী দেবতাগুলো যদি না থাকে সেই অধিষ্ঠাত্রী দেবতাগুলো এই জগতের উপর পরিচালনা করবে সেই জন্য তাদেরকে করা হয়েছে ভগবান তাদের উৎপত্তি হয়েছে সাত্ত্বিক অহংকার থেকে তারা এসছে এইভাবে তারা হলো হয়ে এবার কি হলো তালে এই সমস্ত হলো হওয়ার পরেতে তালে রাজস অহংকার বিকৃত হলে তার থেকে জ্ঞান বুদ্ধি এসব উৎপন্ন হতে থাকলো রাজস অহংকার যখন বিক্ষিতপ্রাপ্ত হলো এতক্ষণ তো তামসক কথা বলা হলো তার আগে সাত্বিক বলা হলো আধিকারিক দেবতারা হলো লিঙ্ক যেন হারিয়ে না যায় সাত্বিক অহংকারের থেকে সব দেবতারা সৃষ্টি হয়েছে আধিকারিক সব বলা হলো তামসিক অহংকার বিকারপ্রাপ্ত হলে কী তন্মাত্র এই এই যে পঞ্চভূত সৃষ্টি হলো এগুলো সব বলা হলো পঞ্চভূতের কী কী গুণ থাকবে সেগুলো বলা হলো আর রাজস অহংকার বিকারপাত হলে তা থেকে জ্ঞান শক্তি বুদ্ধি ক্রিয়া এগুলো সব রাজসে রাজস রাজস অহংকার না হলে কার্য করার কোনো প্রবণতা আসবে না বোঝা গেল কী বললাম তোমাকে যে কোনো জড়জগতের যে কোনো কার্য করায় সেগুলো হচ্ছে রাজস্বহংকারই দায়ী রাজস অহংকারী মূলেতে দায়ী থাকে রাজস অহংকার যদি না থাকে মানুষের কর্মের যে প্রপেন্সিটি কর্ম করার যেটা স্বাভাবিক প্রবৃত্তি এটা রাজস ভাব থেকেই এসে থাকে এই রাজস অহংকার থেকে বিকৃতপ্রাপ্ত হলে থেকে জ্ঞান শক্তি হল এবং তার থেকে সমস্ত প্রাণ ত্বক কর্ণ চক্ষু জিহা যা কিছু ইন্দ্রিয় সকল এই সমস্ত বাঘ পানি পায়ুপাদ মেদ্রে সকল জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় সব এবারে তার থেকে উৎপত্তি হল এখন এই ভূত ইন্দ্রিয় মন গুণ হ্যাঁ কার্য কারণ যে সম্বন্ধগুলো দেখানো হলো আমার দ্রব্য ক্রিয়া দ্রব্য ক্রিয়া জ্ঞান এই সমস্তগুলো দেখো দ্রব্য জ্ঞান থাকলেও হলো না অ্যাকশান চাই অ্যাকশান চাই তো দ্রব্য দ্রব্য আর জ্ঞান দুটোই তোমার রয়েছে কিন্তু অ্যাকশান নেই তাহলে হবে না অ্যাকশান চাই এবার এই যে এটা থেকে আস্তে আস্তে সব কিছু সৃষ্টির প্রবৃত্তি সব কিছু এবার ম্যাচিওর হয়ে গেল ভগবানের এইবার কিন্তু তারপরেও সব ভগবান দিয়ে দিলেন কী একে অপরের সময় হারমোনাইজ করতে পারছে না বোঝা গেল কি বলল আধুকারিক দেবতারাও হলো ইন্দ্রীয় ইন্দ্রিয়ার আধিকারিক দেবতাগণও হলো দ্রব্য ক্রিয়া শক্তি সব কিছু সব উৎপত্তি হয়ে পড়ে রয়েছে কিন্তু এখনো একে অপরের সঙ্গে কোনো সম্বন্ধ হচ্ছে না একে অপরের সঙ্গে সম্বন্ধ হচ্ছে না একে অপরের সঙ্গে সম্বন্ধ না হওয়ার ফলে সৃষ্টি সৃষ্টিকার্য কিছু এগোচ্ছে না বোঝা গেল কি বলল তালে এই যে জিনিসগুলো হয়ে পড়ে রইল তাতে আমার লাভ হলো না দেবতারা দেবতাদের মতো রইল ইন্দ্রীয়গুলো ইন্দ্রীয় আধিকারিক দেবতা এখন সমস্ত যে স্বর্গের আধিকারিক দেব সব উৎপন্ন হয়ে পড়ে রইল তাতে কি গে রইল কোনো অ্যাকশন নেই তো পড়তে পারছে না তার হক চকিয়ে যাচ্ছে কি করবো রে বাবা আমাদের আমরা কে কি করব? এবাসার স্যার ইন্দ্রিয়গুলো যেগুলো উৎপন্ন সেগুলোও ভাবছে আমাদের আর কাজ কি তখন ভগবানের কাছে আমরা গেলে তৃতীয় স্কন্দে দেখব এবার দেবতারা এবার ভগবানের কাছে বলছেন ভগবান বলছেন করো বলছেন ভগবান আমরা পারছি না কিছু করতে পারছি না আর কেন আমি তো সব দিয়ে দিয়েছি এবার করো মনে হচ্ছে না তখন ভগবান কি করলেন এই সকল ভূত ইন্দ্রিয় মন গুণ সবকিছু পরস্পরের সঙ্গে তারা হারমোনাইজ করতে পারছে না হারমোনাইজ করতে না পারার জন্য ইনঅাকটিভ অবস্থায় একে অপরের সঙ্গে যে সম্মিলন মিলিয়ে দেওয়া ছন্দ মেলাতে পারছে না একটা গান হচ্ছে তার সঙ্গে কি একটা বেসুরো বাজনা বাজাতে আরম্ভ করি গানের তাল কেটে যাবে বুঝে গেল এই যে সৃষ্টির যা কিছু রহস্য সব কিছু মিউজিকের মতো একটা তালে তালে চলছে গায়ত্রী এমন গায়ত্রীর অর্থ যখন বুঝবে গায়ত্রীর অর্থ সবাইকে বলা হবে না তখন বুঝতে পারবে যে এর কি সৃষ্টির রহস্য কে করাচ্ছে এটা এই যে শীত যাচ্ছে বসন্ত আসছে গ্রীষ্ম আসছে বর্ষা আসছে ছন্দ তলে তলে কিন্তু এই দুষ্ট মানুষগুলো পাশবিক চরিত্র সম্পন্ন তারা সৃষ্টির এই যে রহস্যটাকে এটাকে জানবার চেষ্টা করছে না এরা এরা সৃষ্টির এই রিদিমটাকে এই তালটাকে ভেঙে দিতে চাইছে অহংকারের দ্বারা যা খুশি তাই করছে তার জন্য প্রকৃতি তাদের যে তাদের বিরুদ্ধে সুনামি ধুনামি সব হচ্ছে ভূমিকম্প জলোচ্ছ্বাস উড়ে যাচ্ছে এ সমস্ত কি কারণে প্রকৃতি সহ্য করতে পারছে না এদের যে অত্যাচার মানুষে যে অত্যাচার এটা কোন পর্যায়ে বেড়েছে যারা দিব্যজ্ঞান সম্পন্ন তারা খালি চোখ বুঝে থাকছে এই বলে আমি জগতের কিছু দেখব না এই পাশবিক চরিত্র জগতের কোনো কিছু দেখতে চাই না কোনো কিছু তাদের মধ্যে কাণ্ডজ্ঞান নেই কীভাবে প্রকৃতিকে কষ্ট দিচ্ছে পৃথিবী মাকে বর্তমানে তো প্লাস্টিক আবিষ্কারের পরে যে অবস্থা হয়েছে তার ফল কিছুদিনের দিনের মধ্যেই তোমরা পাচ্ছ পাচ্ছ এবং পাবে কি অবস্থা দাঁড়াচ্ছে সমস্ত জায়গায় প্লাস্টিক দিয়ে সমস্ত জমি মাটি সব শেষ পশুর মতো খাচ্ছে জলে ফেলে দিচ্ছে আরে জলটা ভগবানের সৃষ্টি তোর বাবার নয় গঙ্গা মাতা তার মধ্যে যা খুশি অত্যাচার করছে করে অকথ্য অত্যাচার যা খুশি এর একটা রিয়াকশান আছে বিজ্ঞান যেমন বলে এভরি অ্যাকশান হ্যাজ ইস হ্যাজ ইডস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা ক্রিয়ার তুমি প্রতিফল লাভ করবে জেনে রেখো পালাতে পারবে না কত অত্যাচার করবে করো আর অন্তিমে তো ঠাকুর আছেন যা করার তিনি করবেন আমরা চিন্তা করে কি করব করছিস কর যা সেই জন্য এখানে বলছেন এইভাবে যখন সব কিছু হয়ে পড়ে রইল কিন্তু একে অপরের সঙ্গে যেহেতু হারমোনাইজ করতে পারছে না সেহেতু সৃষ্টিকার্য এগোচ্ছেন তখন ভগবানের কাছে অ্যাপিল করল ভগবান আমরা পাচ্ছি না ভগবান ভগবান তখন কি করলেন ওই সকল ভূত ইন্দ্রিয় মন গুণ পরস্পর মিলিত না হয় শরীর নির্মাণ কার্য সমর্থ হয় নাই অতপর ভগবানের শক্তি প্রেরণ করলেন ভগবান শক্তিকে প্রেরণ করলেন ভগবানের শক্তি ইয়ারা ভাবাভাব আশ্রয় করে সমষ্টি এবং ব্যসটি উভয় প্রকার শরীর রচনা করলেন ব্যাস্তিগত শরীর বলতে এই যে শরীর যে ব্যাস্তিগত আলাদা আলাদা শরীর ধারণ করে রয়েছে জীবগুলো এগুলো ব্যাস্তি শরীর আর সমষ্টিগত শরীর বলতে এই যে বিরাট শরীর দেখছো। অতল বিতাল, পাতাল রসাতল মহাতল যে হচ্ছে ঊর্ধ্বে হুর ভু স্বমহ জনতপসত্য সমস্ত এই জনলোক তপলোক সব যত আছে এ পৃথিবী লোক এই সমস্ত সৃষ্টি এবার ভগবানের করুণায় হতে থাকলো বোঝা গেলো কী বললাম মোটামুটি একটু বোঝা গেল আবার তৃতীয় স্কন্দে কিছু বলবো কিন্তু আমাদের সময় অল্প এই জন্য আমরা পারছি না বেশি বন্ধ করতো এইজন্য ভগবানের এই বিরাট শরীরের বর্ণনা প্রসঙ্গে ব্রহ্মা নারজ্জিকে বললেন বলছেন যে এই তলাতল রসাতল এগুলো ভগবানের কোন কোন অংশে বিরাট পুরুষ এর কোন অংশে হয়েছে সেগুলো সব বর্ণনা মস্তকটা কী এরা তারপরে গ্রীবা এই দ্বিবাদেশ কি বক্ষস্থল কী নিচুতে এই হাঁটু গুলফ এগুলো কোন কোন লোক সেগুলো সব বর্ণনা করেছেন একটার পর আমি কালকে কিছু শ্লোক পড়ে গেছিলাম কাল না পরশু দিন এবার ব্রহ্মা ষষ্ঠ অধ্যায় বিরাট পুরুষের বিভূতি বর্ণনা করেছেন এ এক বিরাট ব্যাপার ভগবানের এই যে বিরাট যে রূপ এর কিছু বিভূতি আমি অল্প করে বলব বিস্তৃত অন্ডেষণ করবার সময় নেই এখানে ব্রহ্মা বলছেন নারদকে যে দেখো আমি তুমি রুদ্র সনক মরিচি আদি অগ্রজাত মুগণ সুর সুরমান, মানে দেবতাগণ সুর অসুর নর নাগ পক্ষী মেঘ সরিশ্রীপ গন্ধর্ভ অপসরা যক্ষ রক্ষ ভূতগণ সর্প পশু পিতৃগণ সিদ্ধ হ্যাঁ বিদ্যাধর চারণ বৃক্ষ গৃহ নক্ষত্র তারা ধূমকেতু মেঘ এবং অন্যত্র জল স্থল বা আকাশের আকাশ বাস আদি যে সমুদায় জীব আছে তারা সকলেই সেই পুরুষের রূপ সর্বভূত সর্বভূ রয়েছেন সেই জন্য ভগবানকে ইংরেজিতে বলা হয় অমনি প্রেজেন্ট সর্বভূতে ব্যপ্ত হয়ে রয়েছেন চরাচর ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে রয়েছেন যখন হিরণ্যকশিবু হিরণ্যক শিবু যখন চ্যালেঞ্জ করেছিল এই স্তম্ভেতে আছে তোর ভগবান প্রহ্লাদ মারাজে বিনম্র ভয়ে হ্যাঁ এই স্তম্ভে তো আছে রাজন এই স্তম্ভে তো আছে যখন এই কথা বললেন তখন তিনি কি করলেন এক ঘুষি রাজস্বিক মানুষ তো এক মারলেন ঘুষি ভেঙে গেল ভেঙে গিয়ে কি হলো নৃসিংহদেব নায়ম মৃগন্ধ মানুষ না এটা কি মানুষ না সিংহ এটা কিরকম রূপ একটা বেরিয়ে গেল এরকম ভাবে বেরোচ্ছেন বিভৎস বেরিয়ে গিয়ে এবার কি করলেন সেখানে লেখা আছে बोले प्रहल्ल महाराज महा भागवत वैष्णव प्रहल्ल वाक्यटा के सत्य कर सत्यी सत्यी सर्वभूते आमाण रख नृसिह भगवान आबिर आबिरूत हलन बला आखने निजे भित्ते वाक्य के सत्य करवार सत्यम भाषितम निजित्र भाषितम सत्यम विधात भूल सत्यम विधातम निज्तम निजे सत्य सत्य प्रमाण कर नृसिंगे आविरतूति आई ब्रह्मा बोल जे जारा जोगी पुरुषगण त्रदयर मध्य प्रदेश मार्तम प्रदेश मार्तम प्रादेश मार्त एक बेगदा दस आंगुलदय बस देखे সেই রূপকে দর্শন করে যারা যোগী যোগে সিদ্ধি লাভ করেছেন কিন্তু ওই রকম ভাবে এই পরমাত্মাকে ব্রহ্মা বলছেন নারদ এই যোগীগণ যে পরমাত্মাকে এরকম এরকম একবেগ দা এই হৃদয়তে দেখছেন সেই রূপটা কিন্তু জেনে রেকো সেই পরমাত্মা হৃদয়ের মধ্যে এরকম দেখা যাচ্ছে কিন্তু ওই পরমাত্মা চরাচর বিশ্বকে আচ্ছাদিত করে রেখেছে আকাশ বাতাস নক্ষত্র গহ তারা কোনো কিছু নেই সবটাকে আচ্ছাদন করে নিজের ডমিনেট করে রেখেছে সমস্ত বুঝে গেল এবার তা সত্ত্বেও ভগবানের কীর্তন নিত্য একটা স্বরূপ আছে তোমরা মনে করতে পারো তাহলে এইখানে যখন রয়েছে তাহলে ভগবান এখানে খোঁড়াখুঁড়ি আরম্ভ করি মাটি ভগবানকে পেয়ে যাবো হলে না ভগবান যেমন এই সর্বভূতে রয়েছে আ ভগবান নিজে স্বরূপে একটা আলাদা ভাব নিয়ে আলাদা ধামে নিজের রয়েছে সেই সমস্ত চতুর্শকী ভাগবত আমরা শুরু করব এই চতুর্শ্লোকী ভাগবতে আমরা দেখতে পাব চতুশ্লোকী ভাগবত যখন শুরু হবে তখন আমরা দেখতে পাই এই সামান্য আমি বিভূতি আলোচনা করলাম ব্রহ্মা অনেক বিভূতির কথা বলেছেন সপ্তম অধ্যায়তে ভগবানের লীলা অবতার বর্ণনা রয়েছে বিভিন্ন লীলা অবতারের কথা বলছেন কোন অবতারে কি কি করেছেন ভগবান হ্যাঁ সব ব্রহ্মা এইভাবে আস ব্রহ্মা নারদকে এই সমস্ত বলতে আরম্ভ করছেন কখন কখন তিনি বরাহ রূপ ধারণ করেছেন তার আগে চতুর্শন রূপ ধারণ করেছেন কখন দেবাহতীর গর্ভ থেকে কখন তিনি জননীকে ব্রহ্মবিদ্যার উপদেশ করবার জন্য শুক্ল রূপ ধারণ করেছিলেন সমস্ত এবার ভার আস্তে আস্তে সমস্ত বর্ণনা করেছিল সনৎক কুমার রূপ ধারণ করেছিলেন তারপরে এবার নানা রূপ এবার ঋষভদেবূপ ধারণ করেছেন বেন রাজা উৎপাত করা যায় পৃথুরুজ ধারণ করে এসছিলেন এইভাবে সব রূপ আস্তে আস্তে অনেক কিছু হয়গ্রীব অবতার ধারণ করেছিলেন ভগবান মৎস্যরূপ কর্মরূপ ধারণ করেছিলেন যখন পৃথিবী পৃথিবীর মধ্যে যখন সত্যযুগে যুগে যখন তোমার এই সাগর মন্থন হয়েছিল হয়ে যখন সেখানে অমৃত উত্থিত হয়েছিল সেই সময়ে তো ভগবান কমঠ আকৃতি ধারণ করেছিলেন কুর্মরূপ ধারণ করে মন্দারাচল পর্বতকে পিছে ধারণ করেছিলেন আর মন্দারাচল পর্বতকে এরকমভাবে দেবতারা যখন এরামেরাম ঘষছে তখন পিছিয়ে পিচের মধ্যে ভগবানের শুশুরি লাগছে পিছে শুশুরি লাগছে মন্দারাচল পর্বতকে যখন এইভাবে দেখা যাচ্ছে নৃসিংহ অবতার আদি বামন অবতার সব বলে যাচ্ছেন মন্নান্তর অবতার সব হ্যাঁ মন্নন্তর অবতার রূপে লোকে এবং তার উদ্দেশ্য সত্যলোকে এইভাবে সমস্ত কিছু অবতারগুলো বর্ণনা করছেন করে পরশুরামের অবতার ধন্যান্তরী অবতার সব রাম অবতার হলো কি করে সেই অবতার সব কথা কিছু কিছু সব জিস্ট সব অল্প অল্প করে যাচ্ছে টাচ স্পর্শ করে যাচ্ছেন করে নারদকে সব যেন একটা সূত্র ম্যাথমেটিক্স করতে গেলে যেমন সূত্র ফর্মুলা লাগে এই ফর্মুলার মতো অল্প অল্প করে টাচ করে যাচ্ছেন সমস্ত ফর্মুলার মতো টাচ করে গিয়ে লাস্টে এবার কৃষ্ণ রামকৃষ্ণের কথা বলছেন রামকৃষ্ণের এই সমস্ত লীলার কথা কিছু বললেন অল্প সেখানেও অল্পভাবে বলছেন সেখানেও বলছেন ভগবান রামচন্দ্র এই ভগবান এই রামকৃষ্ণ রূপে কিভাবে আবির্ভাব হয়েছেন কৃষ্ণ কি করলেন আর রামচন্দ্রের ব্যাপার বলছেন এইভাবে বনবাস করলেন পিতা পিতাসত্বকে বনে গেলেন বনে গিয়ে এখানে সীতাকে করে নিয়ে গেল রাবণের সঙ্গে যুদ্ধ হলো এই হলো সব অল্প অল্প সব জিষ্ট অল্প অল্প হওয়ার পরেছে এবার ভগবান শ্রীকৃষ্ণের লীলয় রাম করলেন ভগবান অশ্বর্য অদ্ভুত কর্মণ তিনি আবির হলেন মথুরায় সেখান থেকে নিজা হলো তাকে গোকুলে গোকুলে এরকম বড় বড়ো হলেন পুতনা তাকে আক্রমণ করে এইসব করে সব মথুরায় গেলেন মথুরায় গিয়ে এসব করলেন যমুনাত্রীর এই সব লীলা করলেন তারপর আর মথুরায় গেলেন মথুরায় গিয়ে থাকবে সব যমুনায় কি কী করেছিলেন কালিয়া হ্রদের দমন আদি সব কিছু করেছিলেন সব কিছু এই সব অল্প অল্প করে সব বর্ণনা করেছে তার মধ্যে কৃষ্ণলীলাটা একটু বেশি করেছে আমি এগুলো সব অল্পের বলছি যেহেতু সময় অল্প দশমস্কন্ধে এগুলো বিস্তৃত বর্ণনা করবো করে এগুলো এখানে সব অদ্ভুত এবার বলছেন সব কথা এবার বর্ণনা করার পর এখানে অদ্ভুত এক শ্লোকের আলোচনা হওয়া দরকার সেইটা আবার বলছেন ব্রহ্ম নারদ জিকে বলছেন স্বাৎমনাশ্রিত দুহমিগালি যে দয়েদনন্ত স্বাৎমান পদ যদি নিবলি কে দু মামি ধি সয়েদ অনন্ত স্বাৎমনা আশ্রিত পদ যদি নির দুটো শব্দ খুব খেয়াল করতে হবে খুব সেটা কি যে শাম সয়েদ অনন্ত যাকে অনন্ত দেব বলছ বলরাম গুরুতত্ত্বের আকর হ্যাঁ যে শাম স এস দয়ন্ত দয়েদ অনন্ত যে শাম সয়েদ অনন্ত এই অনন্ত বলরাম যাকে গুরুতত্ত্ব মূল গুরুততত্ত্ব আকর গুরুততত্ত্ব যাকে করুণা করেন সেই জানতে পারে। আর কেউ জানতে পারে না আর কার কাছে জানান তিনি বলছেন সর্বাত্মনা আশ্রিত পদ যদি নির্বলিকম দুটো শব্দ এখানে খুব খেয়াল করতে হবে এক হচ্ছে সর্বাত্মনা আশ্রিত পদ প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহুপাত জানাচ্ছেন যে এই শ্লোকের মধ্যে দুটো শব্দ খুব ভাইটাল খেয়াল করবেন একটা হচ্ছে সর্বাত্মনা আশ্রিত পদ আরেকটা হচ্ছে যদি নির্বলিকম নির্বলিকম মানে কি ওয়ালিক হচ্ছে কপট আর নির্বলিক মানুষের নিষ্কপট নিষ্কপট কপটতা থাকলে চলবে না আর তার সঙ্গে রিলেটেড এই আগের শব্দটা সর্বাত্মনা আশ্রিতবধ সর্বাত্মনা আশ্রিতবধ বোঝা গেল ফ্রম হার্ট সোল অন্তর আত্মা থেকে একেবারে ভগবান অনন্তদেবের প্রতি স্মরণে বোঝা গেল কি বললাম অন্তর থেকে মুখে নয় ওই আমি আছি যেমন ভোট দেয় লোকে আমি আছি হাওয়া ঘুরে গেল ওদিকে ভোট দিয়ে এরকম নয় মূর্খ লোকের এইসব বিচার আমি বলতে চাইছি এগুলো এমন রাজ্যের কথা যেগুলো এখানকার যুক্তি বিচার দিয়ে বোঝা নেবেন মানুষের যে সাবমিশন শরণাগতি যেটা জড় জগতের যত ক্ষেত্র আছে এখানেও দেখা যায় দেখা যায় না কোন কলেজে তুমি যদি প্রফেসরই পাও তোমাকে প্রিন্সিপালের কথা মেনে নিতে হবে না প্রতিপদে মানতে হবে না বলে চাকরি চলে তো সেখানে তোমার সাবমিশন বলে একটা জিনিস আছে তাই তো বিবাহ করে স্ত্রী এনেছো তুমি ঘরে স্ত্রীটার যদি প্রথম রাত্রিতে সাবমিশন না হয়ে থাকে তাহলে তোমার সংসার গেল চম্পট হয়ে যাবে তাহলে তোমার সাবমিশন থাকতে হবে সরণাগতি স্বামীর হয়ে স্বামীর সেবা করতে হবে স্বামীর হলো না বাইরে কবরতা করছে ব্যাস না সেটা সেবা হবে না অন্য কিছু হয়ে যাবে তাহলে সর্বাত্মনা আশ্রিত পদমান হচ্ছে ফ্রম হার্ট অ্যান্ড সোল হৃদয় থেকে অন্তর আত্মা থেকে শরণাগতি লোক দেখানো নয় গুরু ভগবানের কাছে স্মরণাগতি অনন্ত দেবের কাছে আর অনন্ত দেবের কাছে স্মরণাগতি তুমি কি করে করবে অনন্ত বুঝতে পারছো কথাটা মানে অনন্ত ইনফিনিটি অনন্তর সঙ্গে কোন ফিনাইট জীব কোনো সম্বন্ধ স্থাপন করতে পারে মানে এটা কি অ্যাবজাক্ট কথা হয়ে গেল না অনন্ত যে একটা অনন্ত একটা চ্যাপ্টার একটা তত্ত্ব অনন্ত ইনফিনিটি যার সঙ্গে ফিনাইট জীব কি করে সম্বন্ধ স্থাপন করবে মহা হয় কখনো কি করে এটা হতে পারে এই জন্য তো বলা হয়েছে গুরুচরণে আশ্রয় নেওয়ার কথা বোঝা গেল কি বলল। অনন্তের সঙ্গে তুমি সম্বন্ধ স্থাপন করতে পারো না তুমি ক্ষুদ্রজীব আজ আছো কালকেই মরে যাবে এই ক্ষুদ্রজীবের অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপনের দা অনলি ওয়ে ওপেন একটা রাস্তা খোলা আছে হেটা হচ্ছে সেই সদ্গুরু যিনি অনন্তের নিজজন তার চরণে যদি তোমার সাবমিশন হয় অর্থাৎ তুমি যদি বাস্তবিকভাবে সদগুরু চরণ আশ্রয় আশ্রয় করা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত আর সব মরে অকার এই আশ্রয় লয়া কথাটা নট এ ম্যাটার অফ জো অনেকে শুনছে এই কান দিয়ে এই কান বার করে দিচ্ছে আশ্রয় নেওয়ার কথাটা এরকম নয় তুমি কল্পনা করো তুমি জাহাজে তুমি যাচ্ছ পুরো জাহাজটা ডুবে যাচ্ছে এই অবস্থায় কোনো মতে তুমি একটা টায়ার বা কিছু একটা কাট পেয়েছ এটা নিয়ে ডুবে গেছে সব জাহাজ আস্তে আস্তে সব ডুবে যাচ্ছে তুমি তখন ওটা নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপাল তুমি কিন্তু জানো এই সমুদ্রের মধ্যে হাঙর কুমির কত কিছু না আছে আমার জীবনের কোনো আশাই নেই তথাপি শেষ ভরসা কথা আছে না মানুষ মৃত্যুকালে খড়কুটোটাকে ধরণ করে মধ্যে বাঁচবার চেষ্টা করে খড়কুটো ওটাকে অবলম্বন করার চেষ্টা করো আমার বাঁচাও বাঁচাও তাহলে এবার চিন্তা করো তুমি ওই যে সাগরে তুমি ডুবে যাচ্ছ সেই সময় যেভাবে তুমি আশ্রয় অবলম্বন করার চেষ্টা করেছিল এই কাঠের টুকরোটাকে অন্তত সেই টুকুর সাবমিশন তুমি পারবে আমার কথা বোঝা গেল হাহাকার উঠবে হিতআতে ওরটা যদি স্বপ্ন দেখো পাগল হয়ে যাবে চিৎকার করে উঠবে এত ভয় পেয়ে যাবে তাহলে সংসার এই যে দেখছ এটা দেখে যদি সত্যিই তোমার মধ্যে ভয় আছে সত্যি এই সংসার তো কিছু না এই তো ছিল স্ত্রী চলে গেলো আমাকে ছেড়ে হ্যাঁ তার আগে বাবা চলে গেল এই সব চলে যাচ্ছে আমাকেও যেতে হবে এই সংসারে তো কোনো সিওরিটি নেই ব্যাংকের এতগুলো টাকা আছে আমাকে তোকে বাঁচাতে পারলো না আমার স্ত্রীটাকে তাহলে কোনো গ্যারেন্টি নেই এই অবস্থায় তুমি কি করবে যখন তুমি ভীত হয়ে যাবে তখনই তুমি একমাত্র সংসারের যে নাশবানতা ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর সংসার এটা যখন তুই হারে হারে বুঝবে একটু আদ বুঝেছি ওরম বোঝা হারে হারে যখন উপলব্ধি করে বুঝবে তখন তুই বাপ রে এবার আমার চাই জগন্নাথ বা মাম ধরো হ্যাঁ জগন্নিধে হে জগন্নিধে দয়ানিধে মাম ধর আমাকে বাঁচাও এরম একটা অবস্থা না হওয়া পর্যন্ত বদ্ধজীব গুরুচরণ আশ্রয় করেছে আমার কাছে গল্প বলতে আসবে না ও বলে মহারাজ ও আশ্রয় গ্রহণ করেছে আমার গুরুদেব যা ওকে নিয়ে থাকতুই আমি জানি কিরম আশ্রয় গ্রহণ করেছি আশ্রয় না এই আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার সব সমাধান হয়ে যাবে সেই জন্য বলছেন যে শাম স দয়েদ অনন্ত হ্যাঁ সর্বাত্মন আশ্রিত আশ্রিত পদে যদি যিনি সর্বাত্মক পদ হতে পারলো আর যিনি নিষ্কপট হতে পারলো হৃদয় থেকে তা শরণাগতি সিদ্ধ হলো তাকেই দয়েদ অনন্ত দয়েদ অনন্ত দেব দয়া করছেন কৃপা করে দিলেন বোঝা গেল আর সে তখন কি করবে এই রক্ত এই দেহটাকে আমিও আমার আমার এই বুদ্ধি নিয়ে তর্ক করবে না লড়াই করবে না বোঝা গেল কি বললাম তখন তার এই কৃপা পেয়ে যাওয়ার পর তখন রক্ত মাংসের এই যে শরীরটা এটা নিয়ে কখনোই সে তর্ক বিতর্ক করবেন এই ছেলেটা যাচ্ছিল হ্যাঁ লেভেল ক্রসিং পার হচ্ছে কানের মধ্যে গান শুনছে কিছুদিন আগে তোমাদের হয়েছে কোন জায়গাটা যেন হয়েছে কে বলছিল ব্যাস গাড়ি এসে চাপা দিয়ে দিল গাড়ি এসে চাপা দিয়ে গেল ও মায়া আমন সৃষ্টি করে যে ওই মায়া নিয়ে থাকতুই ওই নিয়ে তুই জমদুয়ারে যা গাড়িটা আসছে তো দেখা নেই সেখানে সব লেবেল পড়ে গেছে লেভেল ক্রসিংয়ে সব কিছু ওইটা কি বলবো মা ওর মরবেই ওর ছুঁচো কুকুর এরকম মৃত্যু হবে ওর ওর মৃত্যু ওভাবেই হবে কিছু করার নেই সেই জন্য যখন দেখছো এই যে রক্ত মাংসের থল থল করছে শরীরটা বেলুড়ের মতো এই চাপ দিলে ফেটে যায় এই শরীরটার ওপর অহংকার করছো আমি আমার করে সেই বলছেন আমি আমার বুদ্ধি আর থাকে না যাকে কৃপা করেন অনন্ত তখন সে দুস্তর এই মায়া পার হয়ে যায় দুস্তার মায়া সে পার হয়ে যায় এখন তখন তার আর নই সাং মামা মামাহ মিতি ধি সশ গাল ও ভাক্সে যে তোমার শরীরটাকে এই তোমার শরীরটা কেমন যদি পরীক্ষা করতে যাও আজকে রাত্রে গিয়ে ওই গাছের তলায় একটু বসে থাকো রাত্রে মঠের বাইরে দেবে রাত্রের বেলা সিয়াল শিয়ালেতে খেয়ে নেবে দশটা শিয়ালেতে খেয়ে নেবে তাহলে শরীরটা তো এরকম শিয়াল কুকুর খেয়ে নেয় একটু অসাবধান হলে কুকুরের শিয়ালে খেয়ে নেয় জঙ্গলি কুকুরগুলো সব খেয়ে নেবে জঙ্গলে যদি পায় এই শরীরটাকে আমি আমার বুদ্ধি নিয়ে লোকে মরছি তাহলে লাভ হচ্ছে না তাহলে এই শ্লোকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মা এটা বলেছেন ভগবানের মায়াকে কেউ পার হতে পারছে না এইভাবে লাস্টে বলতে বলতে এবার ব্রহ্মা বলছেন ইদাম ভাগবতম নাম জন্মে ভাগবতদিতম আর সংগ্রহ অয়ম বিভূতি নাম। তমে তৎ বিপলীম করু আমি তোমাকে সংক্ষিপ্ত বলে হে নারদ আমি তোমাকে সংক্ষিপ্তভাবে সব বললাম এগুলো এগুলো সব সংক্ষিপ্ত হবে এরই এইটি এরমভাবে আমাকে খুব চতুশ্লোকী রূপে আমাকে ভগবান বলেছিলেন সংক্ষেপে আর তোমাকে আমি মোটামুটি একটু বিস্তৃতভাবে বললাম একটু সংক্ষেপেই বললাম আর তমে তৎ বিপলীম করু এটাকে তুমি এবার ভাবনা করবে তোমার মধ্যে ভাগবতের সমস্ত কিছু দিতে হবে এক্সপ্যানশন সব ভগবান নিজের স্বরূপ দেখাবে ভাগবতী মহাপ্রাণ তমেই তৎ বলছেন সংগ্রহ অয়ম বিভূতি নাম, তমেই তৎ বিপলীম করু তুমি এটাকে বিস্তৃতরূপে প্রকাশ করো রূপে প্রকাশ করবে এবং কি করে করবে কিভাবে হবে এবার কিভাবে তুমি দেখবে সব কিছু বলে দিলেন এবার তারপরে চতুশ্রগী ভাগবতের কথা আমরা আরম্ভ করব তদিদেবপুণ তনতার সংসি ভগবত বাঞাশ কৃপা সিদ্ধতি থান পাবন